বাংলা মানবতা সমাধান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 ان الله <سؤال> لا يهدي القوم الظالمين عن الله عنه رسول الله صلى الله عليه وسلم ان الذي يكذب عليا يبنى له بيت في النار رواه احمد हिस्ट्री बांग्ला सम्मिलित दर्शक मंडली আমরা আমাদের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই পর্বে আলোচনা চলছে शरियतर मर्जदा और शरियत बुझार मानदंड शरियत बुझते गए शरियत मरियादा दीते गए जिन क्षति हल अने जयिफ ए जाल हादीस के ग्रहण कर शरियत मन करत्य पर बेपार अत्यंत पर विषय पवित्र कुरान सई हदीस আমার সামনে থাকতে আমি কেন জয়ীফ এবং জালহাদিসকে গ্রহণ করতে যাব আমাকে মনে রাখতে হবে এই মর্মে যে ইসলামকে যত বিষয় ক্ষতি করেছে মুসলিমদের যতগুলো বিষয় ক্ষতি করেছে তার মধ্যে এক নম্বরে শীর্ষে রয়েছে জয়ীফ এবং জালহাদিস একজন ব্যক্তিকে শরীয়ত থেকে দূরে রাখার জন্য अनेकटा भूमिका पालन करीफ जाल हदीस अथच रसल्ला सल्लाह आलहीसल्लम मुसलिम उम्मा के सचेतन कर गेन बारंबार विभिन्न भावे जे कख जान मानुष हदीसर नामे जाल हादीस अनुसरण ना कर प्रथमत शरियते नहीं एम कथा तैरी कर ले आल्लर पर मिथ्यारोप একশো চুয়াল্লিশ নম্বর উদ্দেশ্য হল এলেম ছাড়াই মানুষকে পথভুষ্ট করা যে ব্যক্তি এলেম ছাড়াই কোরআন এবং সৈহাদি সম্পর্কে জ্ঞান ছাড়াই বা सही जयफर ज्ञान छाड़ाई मानुष के पतभुष्ट कर शरियत बोझार जो हमें अवश्य अवश्य सही जयीफर ज्ञान रखा लागे थकते ही नईल एक कथा बोलते गए एकदि के आल्लापर अबबाद देव हल और मानुष के पतभुष्ट हल और यही व्यक्ति के अल्लाह जालेम সবচেয়ে বড় জালেম ইহাদ আল্লাহর আলম এই ধরনের জালেমদেরকে হেদায়ত দান করেন না তাহলে আমাকে এবং জ্ঞান থাকতে হবে এবং সঠিক আকিদা আর ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্ণ উপলব্ধি থাকতে হবে একটা হাদিস কোথাও লেখা দেখলাম আর সে অনুযায়ী ফতোয়া দিয়ে দিলাম সে অনুযায়ী একটা দল্লি পেশ করলাম এটা করা মাত্রই দুইটি কাজ ঘটবে একটা হলো আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে আর মানুষকে পথভুষ্ট করা হবে বন্ধু আপনি একটু বোঝার চেষ্টা করুন সম্মানিত দর্শক মণ্ডলে একটু ভাবার চেষ্টা করুন এলেম ছাড়াই সঠিক এলেম ছাড়াই কথা বলার মাধ্যমে অন্যতম দুইটি মারাত্মক অন্যায় আমার হবে এক আমি আল্লাহর উপর অপবাদ দেব এবং মানুষকে পথভুষ্ট করবো এই দুইটার পাপটাকে আমাকে বহন করতে হবে সোনায় না হাল পঁচিশ নাম্বার একটা খুলুন তারা নিজেদের পাপ তো পূর্ণরূপে বহন করবেই বরং তাদের পাপটা বহন করবে যাদেরকে পথভুষ্ট করেছে তাহলে আপনি একজন আলেম হিসাবে আপনি একজন দায়ী হিসাবে আপনি একজন মাদ্রাসা শিক্ষক হিসাবে আপনি একজন সমাজের পরিচালক হিসাবে আপনি আগে নিশ্চিত হন যে আপনার কাছে কিনা। আর আল্লাহ সম্পর্কে শরীয়ত সম্পর্কে এমন কোনো কথা বলা হারাম যেটা আল্লাহর কর্তৃক নির্দেশিত নয় যেটা আল্লাহ নাজিল করেননি সুরাতুল আরাফ ৩৩ নম্বর একটা খুলুন আল্লাহ বলছেন ইন্নামা মিন আল্লাহ গোপন এবং প্রকাশ্য যাবতীয় কাজকে হারাম করেছেন শেষে এবং এটাকেও হারাম করেছেন আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলা যে সম্পর্কে সে জানে না এলেম নেই আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা হলো শয়তানের কাজ সরায় বাকারা একশো উনসত্তর নম্বর আরেকটা খুলুন আল্লাহ কাজের প্রতি নির্দেশ করে আর এমন কথা তোমরা যেন বলো যেটা আল্লাহ সম্পর্কে বলো যেটা তোমরা জানো না তাহলে আমাকে কথা বলতে হলে আমাকে লিখতে হলে আমাকে বক্তব্য দিতে হলে দিন সম্পর্কে কিছু বলতে হলে প্রথম শর্ত হলো আমার কাছে না হলে আমি দায়ী হয়ে যাবো এবং আল্লাহ রব আল বলছেন সকল মহাদ্দেশ এই আয়াত দ্বারা দলিল নিয়েছেন বসত কোন কৌমের উপরে কোনো সিদ্ধান্ত নেবে তখন তোমরা আফসোস করবে আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা কথা বলি হাদিস বলি কিন্তু না যে শরীয় সম্পর্কে পূর্ণাঙ্গাল্লাম বলছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া খুলুন সহি প্রথম খন্ডের চারশো একানব্বই বর্ণিত হয়েছে তোমরা একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা পৌঁছিয়ে দিই কিন্তু একটি শর্ত উল্লেখ করা হয়েছে আননি আমার পক্ষ থেকে নবী একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও তোমার পক্ষ থেকে নয় আমরা পৌঁছিয়ে দিই একটি কথাও পৌঁছিয়ে দিই নিজের পক্ষ থেকে দিই নবীর পক্ষ থেকে নয় আপনি বলুন এটা নবী মোহাম্মদ সালু আলাই বলেছেন আপনার কথার কোনো দাম নেই কারণ শরীয়ত আল্লাহ নাজিল হয়নি আপনি অন্য কোনো কথা পৌঁছাতে পারবেন না তারপরে বলছেন ওয়াহাদিস বান ইসরা হারাজ বান ইসরায়েলদের সম্পর্কে কথা বলো আপত্তি নেই তবে যেগুলো কাহিনী রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো বলতে হবে বান ইসলামদের কানে মিথ্যা কাহিনী বলে আপনি মজলিসকে গরম করতে পারবেন না অনুমতি নেই তারপর ফালিয়া নার যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বলবে প্রচার করবে তার স্থান জাহান নামে করে নেব আমার উপর মিথ্যারোপ যে ব্যক্তি করবে তাহলে এক মানুষ রাসলের প্রতি মিথ্যা আরোপ করবে রাসুলের নামে হাদিস তৈরি করবে এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয় এক শ্রেণী মানুষ করবে এক শ্রেণী মানুষ না কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মোহাম্মদ বলিনিজন্যামে করে নেয় রাসুর সাল্লামের নামে কথা বলতে চাইলে প্রথম শর্ত হলো সেটা জানা আসলেই নবী এটা বলেছেন কিনা কত হাদিস প্রচলিত আছে শরীয়তের আকারে চলছে আমরা শরীয়ত বুঝতে গিয়ে শরীয়ত পেশ করতে গিয়ে যেন জৈব এবং জাল হাদিস না বলি নবীর নামে চালু আছে একটা পর্বে আমরা বলেছি নূরি সর্বপ্রথম আল্লাহ নূরকে সৃষ্টি করেছেন নবীর নামে বলে দিলাম বিল্লাহ। এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে রসুল সাল্লা কথা বলেছেন আমরা বললাম কেন সমন্বিত উপস্থিতি আপনারা আমাদের সাথে থাকুন একটু ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরি आलोचना शुन धारा प्रोग्रामे सर चोक रखन केवल मात्र पीछे थ जापर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सात टी श्लिष्ट कि आलोचित रुमर आन, आन शुरो नाम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 জানতে হলে দেখুন কুরান ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 সম্মানিত দর্শক মন্ডলী ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসলাম আমাদের আলোচনায় অসংখ্য হাদিস সমাজে প্রচলিত আছে নামে চলছে আমরাও বর্ণনা করছি একটুকু ভয় করি না যে নবীর নামে মিথ্যারোপ করা হচ্ছে দিকে মিথ্যা কথা বলছি। বলছি, নবীর নামে একদিকে আল্লাহ করা হচ্ছে তৃতীয় কথা হলো এটা শরীয়তে নেই অথচ আল্লাহর নামে শরীয়ত বলে আমি প্রচার করছি কত বড় গর্হিত অন্যায় অথচ রসুল সাল্লাম বলছেন মুস্তাদে আহমাদ খুলুন ছয় নম্বর খন্ডের 333 तीन सौ तेत पृष्टि कथा बोल दलित आज के हादी स्पष्ट परिष्कार स्वच्छे अथच अपने सही हादी गो बर्णना जाल गो बर्णना कर क्यों बर्णा करते क्यों जदिना बर्णा करते मिथ्याारोपकारी एक मिथ्यु আল্লাহনবীর উপরে মিথ্যা আরোপ করে কি রাসুল্লাহ সুপারিশ পাওয়া যাবে যারাই জাল হাদিস বর্ণনা করে যারাই বর্ণনা করে তারাই দায়ী হয়ে যাবে বাঁচার উপায় নেই থাকুন সহি আরেকটি হাদিস রয়েছে খুলুন একশ পিসটা আলী রাজা আল্লাহ বলছেন আল্লাহনবী বলেছেন আলাইয়া তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো না মানিল্লাদিব আলাই যে আমার উপরে মিথ্যারোপ করবে মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে হাদিস বর্ণনা করল শুনে যাচাই করলেন না আজকে এই রোগে আমরা আক্রান্ত হয়েছি সচেতন না হওয়ার কারণে আমাদের মধ্যে জাল হাদিস প্রবেশ করে জাল হাদিস ঢুকে আমরা একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছি মুসলিম মুম্বা ভেঙ্গে খান খান হয়ে গেছে সবাই দলিল পেশ করে জাল হাদিস দ্বারা জৈফ হাদিস দ্বারা সবাই দলিল পেশ করে আশ্চর্য একটা ব্যাপার হতবাক একটা ব্যাপার সালাদ সম্পর্কে জাল এবং জৈফ হাদিস পেশ করার কারণে বিভিন্ন প্রকৃতির সালাত সমাজে দেখা যায় অথচ রসুল সাল্ল সাল্লামকে বিভিন্নভাবে সালাদ করেছেন জৈব এবং জাল হাদিস সম্পর্কে সচেতন না থাকার কারণে বিভিন্ন রকম বক্তব্য মানুষ দিচ্ছে একই বিষয়ে কেন এই হাদিসগুলো বললেন রসুল সাল্লা কেন সচেতন করার জন্য নয় কি অবশ্যই দুঃখজনক বিষয় হলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি খেদমত যে বিষয়টা হয়েছে সেটা হলো হাদিস যাচাইয়ের প্রতি সবচেয়ে মহাদিসগণ সময় বেশি ব্যয় করেছেন সবচেয়ে বেশি গ্রন্থ রচিত হয়েছে সবচেয়ে মুসলিমরা শ্রম দিয়েছে হাদিস সংকলনের ক্ষেত্রে হাদিস যাচাইয়ের ক্ষেত্রে অথচ আমরা সেই শ্রমকে মূল্যায়ন করিনি অসংখ্য জাল হাদিস অসংখ্য জয়ীফ হাদিস বর্ণনা করে আমরা আজকে একই বারে জগা খেচুড়ি পাকিয়ে দিয়েছি আজকে শরীয়ত কোনটা সেটা ভাবতে পারিনি ইমাম বুখার রহেমা সই হাদিস মানুষের সামনে পেশ করতে গিয়ে তিনি দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন জাল এবং জয়ী হাদিসের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন অবস্থান নিয়েছিলেন জনগণ তাদেরকে মূল্যায়ন করেনি সেই না করে আমরা এবং জাল হাদিস নামে নেমে পড়েছি। আর তার প্রভাব সর্বত্র সর্বব্যাপী বন্ধুরা আমার একটি বিষয় এখানে ইঙ্গিত দিতে চাই অনেকেই বলতে চান জয়ীফ হাদিস মানা যাবে এটা কিভাবে আমি বলতে পারি দাবি করতে পারি সাধারণ জ্ঞানও তো হয় না জৈব শব্দের অর্থ হলো দুর্বল তার শরীয়টা কি দুর্বল একটা দুর্বল জিনিস দ্বারা আপনি শরীয়র ছাব্যস্ত করবেন কিভাবে? কোন জ্ঞানের আলোকে বলছেন মহাদ্দগণের কথা বলবেন সুর্যোগের কথা বলবেন না আপনি খুলুন মহাদ্দগণের যুগে সই এবং জৈব দুইটা ভাগ ছিল ইমাম তীর মিজে এসে আরও ভাগ করলেন সেক্ষেত্রে জয়ীফ হাদিসের মধ্যে হাসান ছিল হাসান হাদিস আপনি মানুন ত্যাগ করুন শরীয়ত সেটা আমি মানতে পারি না। সংগ্রহ করেছেন শুধু সনদের ক্ষেত্রে এটা সংগ্রহের জন্য জয়িফ হাদিসটা তারা গ্রহণ করেছেন মানার জন্য নয় ইবনে তাইমা রহম্লা আলোচনা করেছেন ফত আবনে তাইমিয়া ছয় নম্বর খন্ডের একশো সাঁত্রিশ ফিটের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে এই মর্মে আপনি সেখানে আলোচনা করুন গ্রহণ করেছেন এবং তারা জৈব বলে পার্থক্য করেছেন যেন মুস্তিম্মা বুঝতে পারে অনেকেই বলবেন তাহলে তারা জয়ীফ হাদিস গুলো আসলেন যদি না নিয়ে আসতেন তাহলে আমরা জানতে পারতাম না তারাই বাছাই করে দিয়েছেন সুতরাং আপনাকে মনে রাখতে হবে জৈপ এবং জাল হাদিস যেন গ্রহণ না করে জয়ীব দুর্বল রসুল্লা আলি সাল্লাম দুর্বল শরীয় সামনে পেশ করেছেন না আল্লাহ বলছেন হামিম শাজন বিয়াল্লিশ টম রায় যে শরীয়ত আল্লাহ দিয়েছেন এর ডানে সামনে দিক থেকে পিছন দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না প্রবেশ করার অধিকার নেই আল্লাহ রা থাকে। তাহলে আপনি আল্লাহ নবী মোহাম্মদকে লক্ষ্য করে বলছেন আপনার রবের কালিমা হলো সততা পরিপূর্ণ যেটা সততা নেয়ে পরিপূর্ণ তার মধ্যে দুর্বলতা থাকতে পারে কি করে আপনি খুলুন মুস্তাদে আহমাদ এবং বাইহাকিতে একটা হাদিস বর্ণিত এর মধ্যে কোন রকম ত্রুটি নেই সন্দেহ নেই আপনি আমি কিভাবে বলতে পারছি শরীর একটু দুর্বল একটু ত্রুটিপূর্ণ না শরীয়তকে দুর্বল বলা যাবে না ত্রুটিপূর্ণ বলা যাবে না আমাকে কোরআন এবং চীন দেশে গিয়ে হলেম শিক্ষা করো এটা একটা জাল হাদিস দোলনা থেকে কবর পর্যন্ত এলেম শিক্ষা করো এটা একটা শিয়াদের বর্ণনা করা জাল হাদিস মুমিনদের মেরাজ, এটা একটা জাল হাদিস চালু আছে আলেমদের কলমের কালী শহীদদের রক্ত চেয়ে উত্তম একটা জালহাদিস আলেমের গবেষণা জাহেলের এবদর চেয়ে উত্তম এটা একটা জালহাদিস আপনাকে জালহাদিস থেকে মুক্ত থাকতে হবে রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলছেন যে আমার পরে অচিরেই তিরিশ জন ভণ্ডনবীর আবির্ভাব ঘটবে প্রত্যেকেই দাবি করবে সে আল্লাহ রাসুল কুল্লুমি অকুল আলা ভন্ড নবী তিরিশ জনের মতো আবির্ভাব ঘটবে এই ভণ্ড নবী যদি মনে করেন যে হাদিস জাল হয় না তাহলে একটা হাদিস তৈরি করেছে যে হাদিস তৈরি করেছে যারা আল্লাহ নবীকে শেষ নবী মানে না তারা বলেছে যে আমার পরে কোন নবী আসবে না তবে আল্লাহ চাইলে আসতে পারে সই হাদিসের সঙ্গে যোগ করেছে ইল্লা আল্লাহ আল্লাহ আসতে পারে তাহলে যদি এই হাদিসকে বিশ্বাস করেন তাহলে আপনি মুসলিম থাকবেন আপনি তো কাফের হয়ে যাবেন হাদিস যে জাল হয় এটা আসলাম বলছেন মানামিলা ভূমিকার মধ্যে আলোচনা করতে গিয়ে জায়দিনা আসলামের কথা নিয়ে আসতেন আবু তাই পট্টানি তিনি বলছেন যে ব্যক্তি আমুল করলো সে ব্যক্তি করলাম জাল হাদিস মানা জাল হাদিস গ্রহণ করা হারাম সুতরাং সমাজে যত জাল হাদিস প্রচলিত আছে সবগুলোকেই বাদ হবে শ্রেফ হাদিসের নাম এটা জালিয়াতি আর শরীয়ত মানতে গিয়ে শরীয়তের মর্যাদা দিতে গিয়ে আমি জাল হাদিসকে মর্যাদা দিলাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে যেটা তৈরি করা হয়েছে সেটা মেনে নিলাম যার কারণে আমাদের বিভ্রান্ত হচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা আগামী পর্বে আলোচনা করব জাল হাদিসের প্রভাবটা নিয়ে আল্লাহ রাব্বুল আলমীর এই নির্দেশনা না মানার কারণে আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি আমরা আজকে পথভুষ্ট হচ্ছি আল্লাহ রাব্বুল আলম বললেন তোমাদের কাছে যখন কোন ফাঁসে ব্যক্তি খবর নিয়ে আসার পর তখন যাচাই করেছেন সেই যুগে আপনি কেন সেখান থেকে ফিরে আসলেন আমুলে আকিদাই সালাতে সিয়ামে হজ্জে জাকাতে সাদা আচার আচরণে চলাফেরাই সর্বোত্ত मत शेष कर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 আলমগনের নিকট থেকে ফটো এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বি বা তিন चर्या